প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ইউনিভার্সাল ভিশনের রমাদানিক প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটি বিভিন্ন বিষয়ের বক্তব্য দিয়ে সাজানো আজকে যেই বক্তব্য দিয়ে এই প্রোগ্রামকে আমরা সাজিয়েছি সেটি হলো আদর্শ সমাজ গঠনে রমাদানের ভূমিকা এই বিষয়ে একটি বক্তব্য আমরা উপস্থান করবো আপনাদেরকে নিয়ে আজকে ইনশাআল্লাহ প্রিয় দর্শক নাম থেকে বুঝতে পারছেন আমরা কি বলতে চাচ্ছি আদর্শ একটা আধ্যাত্মিক এবং একটা নৈতিক শালীন পাপাচার মুক্ত জুলুম হানাহানি মুক্ত একটা উদার সমবেদনা ভরা एक्टर सुंदर मानविक सृष्टिकरतार पचंदन आल्लर पचंदन मानुषर जो जेटा खुबी प्रशांत खुबी निपत्तार आस्थार एम सुंदर एक समाज बनिर्माण रमादान अवश्य विशाल भूमिका रही है जानी रमदान एस क्र आन आज के पृथ्वीटी जंगल हो जो জঙ্গলের ছে আরো নিকৃষ্ট হয়ে যেত বন বনাঞ্চলের ছেল না হতো রমদান মাসিত সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদল্লিনাস মানুষদেরকে পদ দেখাবার জন্য কিভাবে একটা ব্যক্তিকে গঠন করতে হবে ইমান দিয়ে কুঁয়া দিয়ে সংযম দিয়ে খুদ পিপাসা কিভাবে বিশৃঙ্খল ধ্বংসাত্মক পথ আরেকটা সুশৃঙ্খল কল্যাণকর পথ কিভাবে ধ্বংসাত্মক পথ থেকে নিজের সড়ঋপুকে নিজের যৌবনের কাকে খুদ পিপাসার তীব্র বাসনাকে কীভাবে একটা সুফতে পরিচালিত করে এটাকে সম্পন্ন করা যায় তার উত্তম নমুনা তো এই রমাদান মাস হুদলিনাস ফিকুল্লিমিন হায়াত জীবনের সর্বক্ষেত্রে কোরআন আমাদেরকে নির্দেশনা দেবে কিভাবে আমরা সেই ক্ষেত্রে একটা সুন্দর ধারায় প্রবাহিত হতে পারি আমাদের ব্যক্তি জীবনের আকিদা গঠনে কোরআনের হেদায়েত রয়েছে বিশাল রান করবো পৃথিবীতে কিন্তু আল্লাহ রেসে সাত আসমানের উপরে যে জান্নাত রয়েছে আহ সেই জান্নাতের চিন্তা করে পৃথিবীতে বাস করবো কিভাবে সেখানে আমরা সফল হতে পারি সেখানে একটা সাকসেসফুল লাইফ অনন্ত লাইফ অনন্ত আনন্দের জীবন লাভ করতে পারি الذي خلق الموت والحياة اللي يبلوكم ايكم احسن وعمل جي الله موت الرحياة شخصي قريشن آگه موت تار حياة وطارت موت كي شامن ريكي حياة كي وطباهي تو قرار جاء نامر لاب قرار جاء نامر لاب قرار جاء قرآن تاكي تو لاب قرار جاء آشي قرآن تو عشي شخصي رمضان ما شئي رمضان جمن قرآن ما شئي ٹھیک فو تک ٹي هو قرآن ما شئي اسولي قرآن ما সমস্ত আহ আবৃত্তি অধ্যায়ন গবেষণার যে উদগ্র বাসনা চেতনা আকাঙ্ক্ষা কিছু তারা ফুলফিল করেছেন পরিতৃপ্তি সহকারে আঞ্জাম দিয়েছেন এই কেন্দ্র করে রসুল্লা সাল্লাম তো প্রতি সপ্তাহে দ্বিতীয় দিনে পাঁচ সোরা তৃতীয় দিনে পঞ্চম দিনে ১১ সোরা তারপর ষষ্ঠ দিনে তেরো সোরা সপ্তম দিনে চৌষট্টি সোরা ১১৪ চোদ্দো সাত দিনে শেষ আবৃত্তি করতেন রাতের আট ঘন্টা ছয় ঘন্টা চার ঘন্টা অর্ধ এক তৃতীয়াংশ রাত দুই তৃতীয়াংশ রাত এইভাবে তিনি কোরআন কেন্দ্রিক সারা জীবন তিনি কাটিয়েছেন নবী হওয়ার পরে নবতী জিন্দি তো এই জিনিসটি আমরা রমাদানে উত্তম সমাজ বিনির্মাণে রমাদানের ভূমিকা নয় গোটা মানব জাতির নতুন বিনির্মাণে কোরআনিক গঠনে তাদেরকে গঠন করার জন্য রয়েছে রমাদানের সব বিশাল ভূমিকা সমস্ত আসমানি গ্রন্থ তো এই রমাদান মাসেই নাজিল হয়েছে রমজানের যখন আমাদের স্টোমাক খালি থাকে তখন ব্রেন খুব লাগানো রাখে মানুষ পৃথিবীতে ক্রাইম করে অপরাধ করে দুটো জিনিসের কারণে তার পানাহার খাদ্যদ্রব্য খাদ্য পানীয় এই দুই জিনিসটাই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এই জন্য করবে না। বলেছেন কোন কথায় ব্যবহার করবে না আর দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে তার দায়িত্ব যে সেটাকে কোনো অন্যায় অবৈধ পথে সে ব্যবহার করবে না যে এই দুই জিনিসের দায়িত্ব নেবে নবীজি বলছেন আমি তার জন্য জান্ন দায়িত্ব নিলাম রমদান তো এসে দুই জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্যই তো এই জন্য যে সিয়াম কাকে বলে খাদ্য ত্যাগ করা পানীয় ত্যাগ করা স্বামী স্ত্রী তাদের পারস্পরিক সম্পর্ক ত্যাগ করা যৌনা ছাদ ত্যাগ করা রোজা অবস্থায় তো তাহলে আমরা বুঝতে পারছি একটা ব্যক্তির যৌন জীবনকে তার আহ যেই জৈবিক জীবন আছে এই জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করে এই সিয়াম কিভাবে তাকে একটা প্রিন্সিপাল একটা একটা একটা একটা স্ট্রং নীতিদান করে একটা গাড়ি যেমন চলতে অ্যাক্সিডেন্ট করবে ব্রেক ফেল করা তার অনিবার্য তাকে হাইওয়েতে বের করা কিছুতে যাবে না কিন্তু তার ব্রেক নাই সিএম যেন একটা ব্রেক তো ব্রেক ছাড়া যেমন একটা গাড়ি চলতে পারে না চাকা ঘুরতে পারে না ঠিক সিএম ছাড়া আসলে একজন মানুষের জীবন চলতে পারে না সুন্দর হতেই পারে না সিয়াম থেকে সে সবজ শেখবে ধৈর্য শিখবে কিভাবে খাদ্যের খাদ্যের যেই আকাঙ্ক্ষা রয়েছে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে পানীয় প্রতি যেটাকে কিভাবে সে নিয়ন্ত্রণ করবে কিছু দেখলে খেয়ে ফেলবে না হাতে দিলে কেবল খেয়ে ফেলবে না এখানে কিছু নীতি আছে সেটা খাওয়া যাবে কি না সেটা কার খাদ্য কত থেকে এসেছে এগুলো যেন তার একটা আইডিয়া থাকতে হবে যে এটা হারলো উৎস থেকে এসেছে হারাম হলে সেটা খাবে না তারপরে সে কি রোজাদার আজকে কি রোজার হুকুম রোজার না ঠিক যৌনাচারের ক্ষেত্রে প্রকাশ করবে যার ঘরে খাবার নেয় তাকে খাবার দেবে যার পানিও তাকে পানিও দেবে যার পরিবার চালাতে কষ্ট তাকে পরিবার চালাতে সাহায্য করবে শাহরুল সমবেদনার মাস আসলে রমদান মাস যেহেতু আমাদেরকে কোরআন পাইয়ে দিয়েছে ও বাই একটি সুন্দর সমাজ নির্মাণে কত দিকের হেদায়ত লাগে যতগুলো দিক একটা সমাজে থাকবে সিয়াম আমাদেরকে সেটা বাতলায় আমরা সিয়াম অবস্থায় বেশি বেশি কালেমে শাহাদ আল্লাহ জিকির করি এস্তেক ফার করি আল্লাহ কাছে জান্নাত কামনা করি জাহান নাম থেকে মুক্তি কামনা করি এই বিষয়গুলো প্রত্যেকে তো সিয়ামের সাথে রিলেটেড আমাদের মনোবিজ্ঞানের সাথে মনোজগতের সাথে সম্পৃক্ত এই পৃথিবীতে আশা ছাড়া কেউ বাসতে পারে না সিয়াম তোমরা পালন করি একটা পরকালের আশায় জান্নাতের আশায় আধুনিক বিজ্ঞান যেমন বলছে যে আসলে আখেরাতের প্রতি ইমান ছাড়া জান্নাতের আশা ছাড়া এই পৃথিবীতে মানুষ শান্তিতে সে নিরাপত্তায় বসবাস করতেই পারে না যখন মানুষের মৃত্যুর চিন্তা আসে মানুষ হতাশ হয়ে যায় ডিপ্রেশনে বগে আহা আমি যাব। মৃত্যুর সাথে সাথে আমার সব শেষ এই টাকা এই পয়সা কষ্টার্জিত এই জন্য মানুষ যখন শুধু মৃত্যু চিন্তা করে তখন তো সে তো আত্মহত্যা করার মতো তার দুঃখ তার মনের মধ্যে দানা বাঁধে কিন্তু যখন সে এটা জানতে পারে যে মৃত্যুর পরে আরেকটি পৃথিবী আছে অনন্ত পৃথিবী অনন্ত আনন্দের জগৎ শুধু শুধু ভোগ আর ভোগ মজা আর মজা সাদ আর সাদ যেখানে কোনো দুঃখ নাই যেখানে কোনো ব্যাধি নাই কোনো বেদনা নাই কোনো মৃত্যু নাই, যেখানে কোনো কষ্ট কর সুন্দর জীবন আমরা আরো পাবো মৃত্যুর পরে তখন তো তার জীবনে সে একটা উজ্জীবনী শক্তি লাভ করে তো সিয়াম তো আসলে আমাদের সামনে সেই পরকালকে তুলে ধরে জীবনকে প্রাণবন্ত করে তোলে একটি আদর্শ সমাজ গঠনে আসলে ভূমিকা কিছু আছে তাহলে দাও তিনি খেতেন আর তারা যদি বলতেন লা আজকে আমাদের ঘরে কিছু নেই তখন কি সুন্দর অর্থনীতি নবীজি বলতেন ফা আমি রোজাদার তাহলে রোজা থেকে কি শিখলাম কোন হতাশা খাদ্য নাই তাতেও খুশি আছে তাতেও খুশি যদি আছে তাহলে খাবো নাই তাহলে রোজা রেখে ফেলবো কি সুন্দর অর্থনীতি মুসলমানদের বাহান আল্লাহ পাইলে রোজি না পাইলে রোজা পৃথিবীর কারো কাছে কি এত সুন্দর অর্থনীতি আছে যদি তারা ঘরে গিয়া শোনে যে ঘরে আজকে কিছু নাই তাহলে তো এমন টেনশন আর ডিপ্রেশনে পড়বে হাসপাতালে ভর্তি হওয়ার উপায় হবে তার অথচ মুসলিম আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী আমরা যখন শুনি স্ত্রী বলছে ঘরে কিছু নেই তাহলে কি সুন্দর হিসাব নিকা তাহলে আজকে রোজা নিয়োগ করেই ফেললাম ঠিক আছে তোমরা রোজা হয় আমি আজকে রোজা নিয়োগ করলাম এমন একটা মনোবল আসলো একটা আধ্যাত্মিক প্রশান্তি পেলাম যে খাদ্য যে ঘরে নাই সেটা ভুলেই গেলাম কেন রোজাদার এখন তো পেলেও খাবো না আল্লাহ আকবার নবী সাল সাল্লাম সারাটির জীবন নবুতী জীবন এইভাবে কাটিয়েছেন তার স্ত্রীগণে এইভাবে কাটিয়েছেন পাইলে রুজি না পেলে রোজা এই হলো আমাদের অর্থনীতি রদান যখন আসে দেয়া হলো জাহান নামে সব দুয়ার বন্ধ করে দেয়া হলো সমস্ত হলো একজন তার জীবনে যাতে বারো মাস জান্নাতের দুয়ার খোলা থাকে এমন পূর্ণময় চরিত্র তার অর্জন করা উচিত ১২ মাস যেন তার জাহান নামের বন্ধ থাকে এমন সিস্টেম তার গ্রহণ করা উচিত বারো মাস যাতে কোনো জিন তার চরিত্র নষ্ট করতে না পারে সেজন্য তাকে উচিত যাতে করে আহ সে কোনো ক্রমে জান্নাত হারিয়ে না ফেলে যাহ নামে না হয়ে যায় শয়তানের কবলে সে না পড়ে রমাদানের প্রতিরাত একজন ফের আহ্বান জানাই তুমি এগিয়ে আসো পিছিয়ে যাও এই চেতনা মাসে না এটি তো বারো মাসে শিক্ষা কি সুন্দর সমাজ যে যে সমাজে আমরা সবাই ভালো চাইব আমরা কাজ করতে চাইব পূর্ণময় কাজ করতে চাইব অপূর্ণ কাজ এবং পাপের কাজ কেউ করতে চাইব না আসলে যেমন একজন কবি বলেছেন প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী এ ধরায় স্বর্গসুখ নিত্য দেয় আনি প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ যে মানুষ যখন পূর্ণ পথে যায় আস্তে আস্তে সে কত সুন্দর একটা সুন্দর জীবন লাভ করতে পারে আবার যখন পাপের পথে যায় ধীরে ধীরে পাপ তাকে ক্রিমিনাল বানিয়ে ছাড়ে অন্যায় করতে করতে শেষ পর্যন্ত অন্যায় সাগরে ডুবে যায় সে জীবন বরবাদ হয়ে যায় তার দিক আছে সমস্ত দিক এই কোরআনে আছে পাঁচ সালাত আমাদেরকে এই কোরআন দিয়েছে রমাদানে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনে পাঁচ অক্টর সালাদ কিছু শৃঙ্খল একটি লাইফ একজন মুসল্লি লাভ করে প্রত্যেকটি জিনিস তার সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল এবং এই যন্ত্রণার পৃথিবীতে সে মানসিক প্রশান্তি লাভের জন্য সে পাঁচ দাঁড়াবে সে তার মনোজগতে এটা প্রশান্তি প্রাপ্ত হবে অশান্তি থেকে সে মুক্তি পাবে সে একটা উদার নৈতিক মানুষ হবে ইফতারের যেমন বলেছেন মান আলা ইমান আল মসকা তেলান ইন অন এক গ্লাস দুধ একটু পানি দিও যদি একজন খাদ্য দিয়ে যাতে আমরা পরিতৃপ্ত করি সিয়াম আমাদেরকে সেই শিক্ষা দিল্লা আহ সিয়াম যখন আসতো রমাদান যখন আসতো তখন নবী সাল্লা সাল্লামের অভ্যাস কি হতো আরো তা তিনি সকল যানসাখারিকে চাহিদালাকে ভিক্ষুকে তিনি দান করতেন কোন ভিক্ষুকে তিনি কল্যাণময়তা এত বেড়ে যেত যে ফালা রসুল হাই রেমিনা রহিল মালসালাহ একটা বাতাস যেমন মেঘমালা বহন করে নিয়ে এসে খরা কবৃত অঞ্চলকে বৃষ্টিপাষণ করিয়ে প্রাণবন্ত করে দেয় সবুজ শ্যামল সরস করে দেয় ঠিক নবী সাল্লি সাল্লামের কল্যাণ ময়তা রমদানে ওই ওই বাতাস যেটা মেঘমালা নিয়ে আসে তার চেয়ে আরো বেশি ছিল রমদান মাস আমাদের নজরকে কত সুন্দর করে সমাজে কত নারীরা চলাফেরা করে সমাজের পুরুষে জাতি তাদের সৌন্দর্যের দিকে না তাকায় তাদেরকে ডিস্টার্ব না করে ইফটিজিং না করে রমদান থেকে আমরা শিক্ষা পাই যে সমাজে হাজার ও লাখ নারীরা চলবে কিন্তু আমরা অন্যায় দৃষ্টিটা তাদের প্রতি দিতে পারি না তাদের প্রতি হাত বাড়াতে পারি না ইং করতে পারি না আবার নারীদেরকে রমদানের শিক্ষা দেয় রাস্তা যখন বের হবে শালীন পোশাকে বের হবে অশালীন পোশাকে বের হবে না নিজেকে প্রদর্শনী করবে না নিজেদেরকে পুরুষদের নজরের আকর্ষণীয় ক্ষেত্রে ক্ষেত্র হিসাবে প্লেস করবে না ডিসপ্লে করবে না নিজের প্রদর্শনী করবে না নিজের রূপের সৌন্দর্যের এটাকে ঢেকে রাখবে রমদান মাস আসলে সাধারণত আমরা রমদানের সম্মানার্থে এটা করে থাকি আমাদের মা বোন এটা করে থাকেন অধিকাংশ মা বোনরা ঠিক রমদানের পরেও তো সারা জীবন তাদেরকে এই এই শিক্ষার উপরে তাদের থাকা উচিত একটি সুন্দর আদর্শ সমাজ বিনির্মাণে রমদান সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করে রমাদান আসলে আমরা রাত্রে ঘুম জিখি রাত জাগ্রত হওয়ার কিভাবে অন্যায় থেকে বেঁচে থাকা যায় এতে কাপ তার প্রকৃষ্ট একটা উপায় কিভাবে দরিদ্র ফকির কে অন্য দিয়ে সহায়তা করা যায় তার জন্য সদা ফিতি রয়েছে রমদান মাসে ফিতরা দিয়ে আমরা ফকির সাথে সমবেদনা প্রকাশ করি সুখ দুঃখ আমরা ভাগাভাগি করে নেই ঈদের দিনের আনন্দে যেমন আমরা আমাদের নিঃস্ব ফকির মিসকিন ভাই বোনদেরকে আমরা সহায়তা করার চেতনা আমরা সদাকায় ফিতির থেকে লাভ করতে পারি রমদান মাসে যে কে এমন আমরা করি কি সুন্দর আজকে সারা ফৃথিফীতে যেমন আল্লাহ হামরা লাল রজনী মানুষ রেড নাইট পালন করে অর্থাৎ পাপা ছাড় দিয়ে বিভিন্ন অশ্লীল গান বাদ্য বাজনা ছায়াছবি নাটক হাজার অপকর্ম বিভিন্ন বারে বিভিন্ন ক্লাবে গিয়ে অজা ছাড় যৌনা ছাড় ইত্যাদি খারাপ করে করে করে রাতগুলোকে নষ্ট করে দিয়েছে কিন্তু রমদান এসে আমাদের রাতগুলোকে ব্যয় করার এমন সুন্দর ফর্মুলা দিয়েছে রাতে সালাতে দাঁড়িয়ে যাও কোরআন তলাবত করো তুমি রাতের গভীরে যখন এই কোরআন তেলাও করবে তোমার দেহটা সুস্থ হয়ে যাবে দেহের মধ্যে কোনো চর্বি জমার সুযোগ হবে না ওইদিকে রাতটা কোনো অপকর্ম ব্যয় হওয়ার কোনো আর চান্স রইল না এটা একটা সৎ কাজে ভালো কাজে সৃষ্টিকর্তার সামনে সান্নিধ্যে থাকার মতো একটা মহৎ কাজে তুমি ব্যয় করতে পারলে তাহলে সেই একটা শিক্ষা আমরা রমাদান থেকে পেয়ে যাই আসলে রমাদান আমাদের শারীরিক আমাদের মানসিক আমাদের ব্যক্তিগত আমাদের সামাজিক আমাদের রাষ্ট্রীয় আমাদের বৈশ্বিক সার্বিক একটা সৌন্দর্য আনয়নের পক্ষে আমাদেরকে সুশিক্ষা দিয়ে থাকে আমাদেরকে বিভিন্ন জীবনের বিভিন্ন মড়ে মড়ে সে দিক নির্দেশনা দিয়ে থাকে এভাবেই পবিত্র রমাদানের মুভারক একটি আদর্শ সমাজির্মাণে বিরাট ভূমিকা রেখে থাকে আমরা একটি জীবন গনি নির্মাণ করতে পারি এই রামাদানের শিক্ষা দিয়ে আল্লাহ আমাদেরকে তবে দান করুন আল্লাহ আসসালামাইকুমুল্লাহ